উজুগুল গৌব সমান বর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ইত্যাদি জনসায় উপস্থিত সভাপতি উপস্থিত মহাজ্জ ওলামায় পমোহনলাল মুরুদ্দিয়ানী ইজাম মাহকিলের দাওয়ে আগত প্রিয় সৌহিদী এসিলে মাইনে শ্রোতা অত্র এলাকার মা ও বনে আল্লাহ দরবারে শুক্রিয় করছি আজকে দিন ব্যবস্থা পছন্দনীয় দিল যার সুযোগ করে দিয়েছেন দিল খুলে আল্লাহ তালার দরবারে সুক্রিয়ার করছি আল্লাহুলিল্লাহ এবং সালাম পেশ করছি প্যারা নদী হজরত মোহাম্মদ মুস্তফা প্রতি আল্লাহ যেন উন্মুখ করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন ওর আনি করিমের তোরা ইমরান থেকে একটি আয়াস আমি আপনাদের সামনে তলাবাস করেছি এই আয়াতটা করে দু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব শুরুতি আল্লাহ আমরা সবাই দোয়া করি আজকের এই আজকের আমাদের উপস্থিতিকে আল্লাহ তারা জেনে কবুল এবং মঞ্জুর করেন এবং এমন কিছু কথা বলা এবং শোনার প্রতিকেন দান করেন যা আমাদের পরবর্তী সময়ের জন্য কাছে অর সবাই মিলে আমিন আজকে যে আয়াত আমি আপনাদের সামনে তলবাদ করেছি আয়াতের বিষয়বস্তু মহান রব্বুল আলমিন এমন একটি বিষয় আমাদেরকে সতর্ক করেছেন যে বিষয় সম্পর্কে আমরা উদাসীন কিন্তু বিষয়টাকে আমরা সবাই সত্য বিশ্বাস করি সত্য জানি উদাসীনতা যেন ভেঙে যায় আমরা যেন সচেতন হই এজন্যই এই বিষয়ের আলোচনাটাকে আবারও আমাদের জন্য নিতে করা মাউত যে প্রত্যেকটা ব্যক্তি করলু নাসিন দায় না তুলি নাও তাকে মৃত্যুবরণ করতাম আজকের পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করতেছি এই সমস্ত মানুষের জীবনে মৃত্যু আসবে এবং এই মৃত্যুর দ্বারা আমাদের এই জীবনটা শেষ হয়ে যাবে আমাদের যারা পূর্ব মুরব্বীরা ছিলেন আজকে দেখেন তাদের অনেকেই পৃথিবীতে নেই চিরদিনের জন্য পৃথিবী থেকে তারা বিদায় নিয়ে চলে গেছেন তাদের দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেছে আর কোন দিন তারা এই পৃথিবীতে আসবেন আজকের যে পৃথিবীর মাঝে আমরা মগ্ন আজকের যে ঘরের মাঝে আমরা মগ্ন আজকের যে বাজারের মাঝে আমরা মগ্ন আজকে যে যে প্রতিষ্ঠানে যে ব্যস্ত জীবন আমরা পারি দিচ্ছি ঠিক এরকম ব্যস্ততা এরকম ঘর এরকম এক পৃথিবী এমন এক স্বপ্ন তাদেরও ছিল কিন্তু সমস্ত স্বপ্ন সমস্ত সহায় সম্পদ ছেড়ে তাদেরকে চলে চলে যেতে জানা সিংহ গুরুকি হা পাঠে গেছে কত শত বগান दर्शन रेखे गे कत कत सहय संक रेखे गे चले गे अ समस्त किसुर मालिके তিনি চলে দেওয়ার সাথে সাথে অন্যরা বলছে যে আমি ইটের মানুষ এটা এখন আমার সন্ত্যুটা সত্য আমরা এগিয়ে যাচ্ছি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এই পৃথিবীতে যে মানুষটা अनेक घनी सहय सम्पतर अभिकारी और जी मानुषा सहय सम्बलह मानुषार यृथिवर जे मानुषा अनेक शक्तिशाली अनेक प्रभाव और, और प्रतिपत्तर अभिकारी और जी मानुष्ट दुरबल जो मानुषता असहाय এই পৃথিবীর যে মানুষটা রাজা যে মানুষটা প্রজা প্রত্যেকটা মুহূর্ত সময় অতিবাহিত হচ্ছে আমরা সবাই এগুচ্ছি এবং এগিয়ে এগিয়ে আমরা মৃত্যুর দিকে মৃত্যুর নিকটে চলে যাচ্ছি একদম প্রত্যেকটা মানুষ আমিও মৃত্যুর দিকে আগাচ্ছি এখানে আমরা যারা আমরা সবাই মৃত্যুর দিকে আগাচ্ছি মরতে হবে পুরা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছে মহান রব্বুল আলামিন আমাদের যিনি মালিক আমাদের যিনি খালিক তিনি আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি যায় কাতুল মা সে মৃত্যুর সাদ একটা করবে প্রত্যেকটা ব্যক্তিকেই মরতে হবে আইনামা তাকুন ইউ দিক মূল মাউ আইনামা তাকুন রিক্ষমুল যেখানে তুমি থাকো মৃত্যু তোমার কাছে উপস্থিত হবে আইনা মাতা কনু যেখানে তুমি থাকো রিম্পু মন্ড মৃত্যু তোমার কাছে উপস্থিত হবে তাকরাতুল নৌতি পরম সত্য সহ মৃত্যু উপস্থিত হবে আর ইহাই যে মৃত্যু যে মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছিলে আল্লাহ তার পয় সম্পর্কে বলতেছেন নবী মানুষদেরকে আপনি স্মরণ করিয়ে দিন নবী আপনার উন্মদেরকে আপনি বুঝান তাদেরকে সতর্ক করেন ইন্দির দেখো মৃত্যু পালিয়ে মৃত্যু থেকে মৃত্যুর জিততে পারবে না মৃত্যু এমন এক সব তো আজ পর্যন্ত মৃত্যুর সাথে লড়াই করে কেউ জিততে পারে নাই কেউ পারবে না কেউ পারে নাই কেউ দেখো যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ দেখ আজকের পৃথিবীরা মৃত্যুর সাথে বিজয় লাভ করতে যাচ্ছে আজকের পৃথিবীতে একটা যুদ্ধ চলতেছে আমরা বেঁচে থাকা মানুষেরা যুদ্ধ করতেছি বেঁচে থাকার যুদ্ধ আমরা যেন বাঁচতে পারি এই জন্য আমাদের অনেক আয়োজন অনেক ব্যবস্থা আমাদের অনেক ফিটির আমাদের অনেক স্বপ্ন আমাদের অনেক আশা এটা হলো বেঁচে থাকার আশা আপনি সারা পৃথিবীতে নাচেরা বেঁচে থাকার জন্য লড়াই করতেছে বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে আর কোরআন বলতেছে তুমি বাঁচতে পারবে না কোরআন বলতেছে তুমি বাঁচবে না আমরা বলতেছি বাঁচবো কোরআন বলতেছে সময় মতো মৃত্যু করতে পারবে যে মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছু মূল এ মিটু তোমার সাথে মুলাকাত করবে মৃত্যুর মুলাকাত তোমাকে পেতেই হবে মৃত্যুর সাক্ষাৎ তোমাকে পেতেই হবে মিত্যুর জন্য তৈরি হসুল সাল মিত্র বলতেছেন লখ আলমউ আক্তির আল্লাহ রসুল সালম বলতেছেন আক্তির হাদ ল যে তোমরা যে মৃত্যুর সব তোমাদেরকে আস্বাদন করতেই হবে তোমরা খুব বেশি বেশি এই মৃত্যুর কথা আলোচনা কর মৃত্যুর আলোচনাটা খুব বেশি করো কে বলতেছেন আল্লাহ রসুল হাজি বলতেছেন আমার কথা সব জায়গা থেকে শোনা যাচ্ছে একটু করেন শুনতে পারো আর বাকি ব্যবস্থাপনা মৃত্যুর আলোচনা বৃত্যুর গল্প করো এটা মনে করো যে আমি তো বাঁচবো না আমাকে মরে যেতে হবে দেখেন এটা এমন একটা চিকিৎসা আমাকে মরে দিতে হবে বাবা তোমার সন্তানের সাথে মৃত্যুর কথা আলোচনা করো শিক্ষা তোমার ছাত্রের সাথে মৃত্যুর কথা আলোচনা করো তাকে শিক্ষা দাও একদিন আসবে যেদিনই পৃথিবীতে আমি তুমি থাকবো না এই কথাটা বলো তোমার মুসল্লিদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দাও তুমি সমাজ প্রতি সমাজকে শাসন করো সমাজের তুমি শাসক তোমার অধীনস্থদের কি তুমি এ কথাটা মনে করিয়ে দাও যে পৃথিবীকে আমরা বাঁচতে আছি নাই আমাদেরকে এই পৃথিবী বিদায় নিতে হবে স্বামী তোমার স্ত্রীকে বুঝাও যে পৃথিবী তো আমাদের কিলোদিনের ঠিকানা না এটা আমাদের অস্থায়ী নিবাস ইহা মুসাফির হিকানা আগে রানা হই পিছে রা আমসাফির হি আিকানা হাম মুসাফির হ্যাঁ আমরা কবাই এখানে আমরা সবার ওই আিকানা আসবে ঠিকানা আগে রাখা আসলে ঠিকাছে কই আগে রা হে পিছে রবানা কই আগে রা হে পিছে রানা একজন পিছনে যাবে এত দায়িত্ব ধরণ করবো কেউ আগে যাবে কেউ কিছু নেই তো দায়িত্ব হবে এই আলোচনাটা বেশি বেশি করতে হবে আজকের থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি না এই আলোচনাটা বেশি বেশি করবো করব না এটা তো আমার শিক্ষা নেন রবি বলছেন এই আলোচনাটা বড় মৃত্যুর কথা আলোচনা করে মৃত্যুর কথা এই তো আলোচনা করছে মূল মৃত্যুর কথা যদি আলোচনা হয় আমাদের জীবন বদলে যাবে দেখেন মৃত্যুই তো শেষ না এরপরে কথা আছে কোরআন বলতে দেখো প্রত্যেকটা ব্যক্তি তাকে মৃত্যুর সব আস্বাদন করতে হবে তাকে মরতে হবে প্রত্যেকটা ব্যক্তি তাকে মরতে হবে যে মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছো এই মৃত্যু কিন্তু তোমার সাথে মোলাকাত করবে আর মৃত্যু তাকে মৃত্যু শেষ না মৃত্যু থেকেই কিন্তু জীবন শুরু হবে সমঝা তুনে একটা মে জিন্দি দরহা কী ফতে মোতে হে হ্যাঁ দাওয়া মে জগি মৌসো সমে জিন্দি দর হা ফসে মোতে হ Amen. মৃত্যুটা ঘুমনা মৃত্যুটা কিন্তু ঘুমনা মৃত্যুটা কিন্তু একটা জীবনের শেষ না এটা কিন্তু একটা নতুন জীবনের নাম এটা দেুমের একটা পর্দা কিন্তু এটা কিন্তু জীবন তো এটা কিন্তু নতুন একটা জীবনের পয়গন একটা নতুন এক জীবনের পয়গন একেবারি জগর দুঃখাস একে দি দাব একে দি একেবার জার দিন দুঃখাস কবি বলতে একটা বাস পাখি একটা বাস পাখি তার চোখটাকে তারা পৃথিবীটাই তার কাছে অন্ধকার কিন্তু তার দুইটা ডানা আছে ডান তারা উড়ে কিন্তু দেখে না তুই কারণ তার চোখটা সিলাই করা দেখার চোখে তার কেড়ে না হয়েছে আস আর বসবটা তু খুলা সারা পৃথিবীটা দেখার সুযোগটাকে দেওয়া হইছে কিন্তু তার দেওয়া উঠতে পারে না দেখতে পারি সব কিছু কিন্তু উঠতে পারে না আর আরেকজন উঠতে পারে সব জায়গায় কিন্তু দেখতে পারে না একটা হবে দুনিয়ার জীবন সব কিছুই কল্পনা সব কিছুই ভাবনা এখান থেকে কবরটাকে দেখা যায় না এখান থেকে আসর এখান থেকে কেমন তাকে কল্পনা করা যায় না আল্লাহ বলতেন তো তোমরা কল্পনা করেও পারবানা যাহ নাম কেমন যে হবে তা তোমাদের কল্পনাতেও ধরবে না এটা হলো একটা জীবন আর আরেকটা জীবন হলো একে রাতের জীবন মৃত্যুর দ্বারা এই আকে রাতের জীবনটা কিনতে শুরু হয়ে যায় आखिरत जीवन शुरूता मृत्यु द्वारा मृत्युर द्वारा जे आखे जीवन शुरू हो जाए व्यक्ति सब कुछ देखते व्रुत व्यक्ति सबकिे कैरा दी दागर दुखता দেখো মিত্যুটা মিত্যুর দ্বারা শুরু আপকে পরে দেব হে দাবা মে জিন্দগি মৃত্যুর দারা একটা কঠিন জিব শুরু হবে একটা কঠিন জীবন শুরু হবে কোরআন বলতে তোমার মালিকের সামনে দাঁড়াতে হবে তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তোমার মালিকের সামনে আর তিনি তোমার এমন মালিক যিনি জানা অজানা দৃশ্য ও দৃশ্য সব কিছুই তিনি জানেন সব কিছুই তিনি শুনেন সব কিছুই তিনি দেখেন এমন এক মালিকের দাঁড়াতে হবে আর মালিকের সামনে তুমি যখন দাঁড়াবে মালিকের সামনে তুমি যখন দাঁড়াবে দুইটা অবস্থা তোমার হতে পারে দুইটা অবস্থা তোমার হতে পারে মালিকের উপস্থিতিটা হবে মেহমান হিসেবে অতিথি হিসেবে উপস্থিতি তুমি মালিকের মেহমান হয়ে মালিকের উপস্থিত হবে তুমি মালিকের গোলাম হিসেবে মালিকের আনুগুত্যকারী বান্দা হিসেবে মালিকের প্রিয় ভাজন হিসেবে মালিকের সামনে উপস্থিত হওয়ার তুমি সুযোগ পাবে আর আরেকটা মালিকের সামনে তোমাকে উপস্থিত করা হবে কিন্তু মালিকের কাছে তুমি থাকবা আসামি মালিকের কাছে তুমি থাকবা অপরাধী তোমাকে অপরাধী হিসেবে এবং একজন আসামি হিসেবে মালিকের সামনে উপস্থিত হতে হবে এক কঠিন কিন্তু সেই দিন হবে মালিকের সামনে উপস্থিতির ব্যাপারটা কিন্তু জটিল ব্যাপারটা কিন্তু কঠিন মালিক কোরআনের মাঝে বলতেছেন আল্লাহ তোমার মালিক কিন্তু সেই মালিক তিনি জীবনটাকেও সৃষ্টি করেছেন তিনি মৃত্যুটাকেও সৃষ্টি করেছেন তিনি এই হায়াতের তিনি মালিক মৃত্যু দেওয়ারও তিনি মালিক হায়াতা জীবন আর মৃত্যু দিয়ে তিনি তোমাকে সৃষ্টি করেছেন এ জন্য তিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি যাচাই করে দেখতে চান পরীক্ষা করে দেখতে চান তোমাদের মাঝে কে কাজে কত ভালো দূরে বলেন সুবাহ মালিক দেখতে যান। সুযোগ দিলাম তোমাদেরকে जिम्मा दारिगुलंदर भाव अंजाम दिए तुम देखते चाहिए तुम्हारे जीवन और हाय दिए दुनिया के पाकि তোমাদের প্রত্যেকটা ভালো কাজের কিন্তু পুরস্কার আছে ভালো কাজের পুরস্কার আছে কিন্তু বিচার আছে প্রত্যেকটা ভালো কাজের পুরস্কার আছে पुरस्कार कुरस्कार क्या भलो कह मनिपुरी पुरस्कार कन्ाय कार पर चिंता करी शास्ती कुरान बोलते पुरस्कार शास्ती आई पुरस्कार और शस्तर जो क्या दिन आुरस्कार आत भो कहर पुरस्कार आ प्रत्येक प्रत्येक विचार आर्ट पुरस्कार दिन आएमल पत्नी का नमी क कायमल पत्नी विचार मीमांसार दिन कर्धारित कर धारित दिन क्यों मीमा होमांसा दिन विचार हो पुरस्कार पुरस्कार और विचार क्योंकि एक दिन आते दिन का कठिन दिन तुरान हम सतर्क करते दिन प्रस्तुत हो সেই জীবনের জন্য প্রস্তুত হও, আর হৃত্যুর দ্বারাই কিন্তু সেই জীবনটা শুরু হয় খুব বেশি মনে করো। মৃত্যুটা কিন্তু তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় মৃত্যুটা কিন্তু তোমার জীবনের মৃত্যুর দ্বারাই কিন্তু তোমার জীবনের সফলতা আর ব্যর্থতা सफलता और व्यर्थतार चूड़ सिदांत कृत्युर द्वारा मृत्युर पर भलो कई मृत्युर पर क्यों और मंद कई मृत्युर पर हल पुरस्कार मृत्युर पर हल शस्त अपेक्षा मृत्यु मानी हमारे शेष एन विमयर अपेक्षा মৃত্যু মানের বিশেষ বিনিময়ের জন্য অপেক্ষা আর বিনিময় হবে যারা সৎ কর্মশীল নে তাদের বিনিময় হবে জান আর যারা অপরাধী তাদের ঠিকানা হবে জানান্ন আর সেই চূড়ান্ত বিচারের দিনে যারা জাম্নাত পেয়ে যাবে যারা জাহাননাথ থেকে বেঁচে যাবে কোরআন বলতেছে তারা কাটছে তারা সফল হয়ে গেল তারা সফল एक बड़ पद और पदवीर सफलतार सम्पर्क ना अर्थ को प्रभावर सफलतार सम्पर्क ना गाड़ी सफलतार सम्पर्क सफलतार सम्पर्क हल जान सफलतार सम्पर्क हल जान नाम बेचे जाते हल सफलत सम्पर्क पुरानी बुझा नवी बुझा मृत्युर कठा आलोचना करो मृत्युर प्रस्तुति ग्रहण करो मृत्युर पर ठिकाना जानना मृत्युर पर ठिकाना गुफा जहान नाम तुम्हें एगुचार दिखे एगुच तुम्हें तुम्हें कि जहान नाम दिखे एगुच भेबे भेबे प्रत्येक कदम तुम्हें अग्रसर हो सवधान তুমি গিয়ে এগিয়ে যাচ্ছ হয়তো জান্নাতের দিকে পা দাঁড়াচ্ছ নয়তো জাহান্ন আর জানাতে দিনের জন্য জান্নাতের অধিকারী হবে মৃত্যুর পর যে এই জান্নাতের যারা অধিকারী হবে जहां नाम से विषय कहज ना विषय अत्यंत जरूरी जरानाते जात तरद ठिकाना আর যাদের ঠিকানা জাহান্নাম হবে জাহান্নাম চিরদিনের ঠিকানা হবে মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে আব্দুল্লাহ তিনি বর্ণনা করতেছেন তিনি একেন মৌতি হত্যায়ুব হিলল জন্নতি যখন জন্নতি জন্নতি চলে যাবে হাসুনে যখন চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে আর সেই পয়সারা অনুযায়ী জন্নতিরা যখন জন্নতে চলে যাবে আর জাহান্ন জাহান্নান যাদের পয়সারা হবে তারা যখন জাহাঙ্গালের মধ্যে চলে যাবে যে আবির্ভাব আত্মা ইউজা আলাদাল জন্নতি বন্ডার জন্নত আর উপস্থিত করা হবে জান্নাতিরা জন্নাত থেকে কি হচ্ছে জন্নাত আর জাহান্নের মাঝখানে আর জাহান্নমেরা উপরে হবে কি সিদ্ধান্ত হচ্ছে জন্নাত আর জাহান্নমের मृत्युरा सुबा मृत्यु के जबई तुम्हारे आदि मृत्यु आसबे ना বলবেদীরা জাহ্নদিরা যখন সংবাদ পাবে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে তাদের আনন্দের শেষ থাকবে এত আনন্দিত হবে যে তাদের চোখ থেকে আনন্দে পানি বের হয়ে আসবে আনন্দের চোখে কেদে দিবে আর জাহান নামীদের হতাশার শেষ থাকবে না চোখের শেষ থাকবে আফতুসের শেষ থাকবে না এখানে তো দুনিয়ার জেলখানে না এখানে তো দুনিয়ার পয়েত খাবে না দুনিয়ার জেলখানা তো আরাম দুনিয়ার জেলখানার ভিতরে তো কোন শাস্তি নাই ভিতরে শুধু অবসর বসে থাকা শুধু অবসর বসে থাকা আর আটকা থাকার কষ্ট কিন্তু খুব জাহার নাম এটা তো কঠিন হবে ভাই এই জাহার নাম অনেক কঠিন হবে অনেক কঠিন হবে এটা জাহান নাম এখানে আজাদ হবে না শরীরেরাম সেই চামড়া পুড়ে যাবে আবারও নতুন চামড়া তৈরি হয়ে যাবে দুনিয়ার কষ্ট ক্ষণ কষ্ট দুনিয়ার আরাম অস্থায়ী আরাম দুনিয়ার আপ্যায়ন ক্ষণস্থায়ী আপ্যায়ন দুনিয়ার মেহমানদারি ক্ষণস্থায়ী মেহমানদারি জান্নের মেহমানদারি চির আপ্যায়ন চিরোস্থায়ী আপ্যায়ন দুনিয়ায় যদি আপনি কারো বাসায় মেহমান হন আমার বাড়িতে যদি মেহমান হন প্রথম দিন জমজমাট আপনার মেহমানদারি করার চেষ্টা করব ভাই বেলা কর্মা পোলাও যদি সাধ্যে থাকে পাকানোর চেষ্টা করব দ্বিতীয় বেলাও যদি আপনি মেহমান ঘরে থাকেন ঘরে যা আসাই সাধারণ খাবার নিজেরা যা খাই তাই আপনার সামনে পরিবেশন করব তৃতীয় বেলা মেহমানদারির পর ঘরের বাচ্চারা আপনি কি প্রশ্ন করবে আপনি কয়দিন থাকবেন আপনি কয়দিন থাকবেন অর্থাৎ अपने पार, के अपनी पवार घर जो आनंद घर मानुष्टर जी तृप्ति दिखेते अगर मानव सब मान नमी माना दी अगर मानव सब मान সবাই দিগার নমি মানব হমেশ ইত্য মেহান বহ নি মান মানদ সব মানদ নমি সবে মানব সবে দিগার নী মান মহরবানের ইজত সবে এক বেলা যদি ইজ্জত থাকে দ্বিতীয় বেলা কিন্তু মেহমানের ইজ্জত থাকে না মেহমানের ইজ্জত দুনিয়াতে এক বেলার ইজ্জত মেহমানের সম্মান দুনিয়াতে এক রাতের সম্মান ঠিক না গুলাব গুলচানুদা দশিতা তরুতা বেদে মানদ সবেগর সবে মানব নী মানুদা গা ত ত নী মানব দু পেপ ফুলটা যখন ফুটে ফুলটার কত কদর এই কত আকর্ষণ গাছ থেকে আমরা ছিঁড়ে নেই এ ফুলের সুবাস আমরা গ্রহণ করি এ ফুলটাকে কত যত্ন সহকারে নিজের হাতের মাঝে রাখি নিজের সবচেয়ে প্রিয়জনকে এ ফুলটা আমার উপহার নেই चले जाए फिर फुल सुखर बार बार फुलना फिर पापड़ी गुड़े थके फुलर विदाय এটাকে ময়লা আবর্জনার সাথে ফুলটা কেউ দেই। দেয় ফুলের যত্ন ফুলের প্রতি ভালোবাসা এই ভালোবাসা এক বেলার ভালোবাসা এই ভালোবাসাটা একদিনের ভালোবাসা দ্বিতীয় দিন ফুলের সেই সুবাসও থাকে না ফুলের প্রতি সেই ভালোবাসাও থাকে না দুনিয়া এমন আজকে নতুন ছোট শিশুটা बड़ हमें चुमु दीच दीचे भाई चुमु दीच बनता चुमु दीचारदर सब्स छोट शिशुता बड़ हि विचान माध्य पेशा पड़ते पेशाबर प्रति कारो घृणा नेशा दूर सबा जत्न सहकारे तुम निचसे কিন্তু একটা মানুষ এ দুনিয়াতে যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ মানুষের সাথে কথা বলার মানুষ নাই কেউ বৃদ্ধ মানুষের সেই কথাগুলো কারো কাছে পছন্দ হয় না কেউ বৃদ্ধ মানুষের কথাগুলো শুনতে চায় না ছোট মানুষের কথাটা সবাই শুনতে চায় বৃদ্ধ মানুষের কথা কেউ শুনতে চায় না দুনিয়ার মান দুনিয়ার মর্যাদা দুনিয়ার ভালোবাসা দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত দুনিয়ার আপ্যায়নস্থায়ী এটা চিরস্থায়ী না গুলাব গুলচানুদা গদা তরু তাজা নমি মানাবে আগারে মানাবে সবে মানাবে সবে বিগারে নমি মানাবি হিজা বে নৌ আর নৌ আর নমী মানদ হিজাবে নৌ আর নদ আগর মানদ সবে সবে দিগার নমি মানদ বাড়ির মাঝে যখন নতুন বধুর আগমন ঘটে নতুন বধূ যখন ঘরের মাঝে আসে ঘরের সবাই সে ঘুমটা দিয়া নতুন বধূটাকে দেখে নতুন বধুর প্রতি সবার আকর্ষণ বাড়ির প্রত্যেকটা পৃথিবী পোলাকান্তিকে নিয়ে শুরু করে বয় বৃদ্ধ সমস্ত মানুষের মাঝে আজকে ঘরের মাঝে সবচেয়ে আকর্ষণীয় মানুষটা হল এই বধূ পাড়া প্রতিবেশী সবাই উপস্থিত হয় নতুন বউকে দেখার জন্য পাড়া প্রতিবেশী সব নতুন বউ দেখতে আসেন এই নতুন বধুর ঘুমটা এক ঘুমটা কিন্তু প্রথম দিনের শুভা এ ঘুমটা কোন দিনের শুভা প্রথম দিনের শুভা প্রথম দিনের ঘুমটাটা সবার পছন্দ কিন্তু এই ঘুমটা দ্বিতীয় দিন কিন্তু কারো পছন্দ না দ্বিতীয় দিন পাড়া প্রতিবেশী সবাই আছে জিজ্ঞাসা করে নতুন বউ রান্না করে গেছে কি না নতুন বউরে এখন নতুন বউ যদি ঘুমটা দিয়ে ঘরের মাঝে থাকে এই নতুন বউকে কেউ চায় না এই ঘুমটা দেওয়া নতুন বউকে কেউ চায় না যে বউ খালি ঘরের মাঝে পয়সা থাকে এই বউ তো রান্নাঘরে আসে না সেই নতুন বউ এই বউয়ের প্রতি সম্মান এটা তো প্রথম দিনের ইজ্জত দ্বিতীয় দিন যখন চলে আসে দ্বিতীয় দিন যখন চলে আসে নতুন বউয়ের ঘুমটা ঘুমটার প্রতি কারো কিন্তু আকর্ষণ থাকে না আগর মানদ সবে মানদ সবে বিগার নমি মানদ আগর মানদ সবে মানদ সবে বিগার নমি মানদ নতুন বউয়ের এই ঘুমটার আকর্ষণ যদি থাকে এটা তো প্রথম দিন থাকে দ্বিতীয় দিন না দ্বিতীয় দিন এই ঘুমটা তারা কারো কাছেই পছন্দ না দ্বিতীয় দিন নতুন বধুকে সবাই কিন্তু রান্না করে দেখতে চায় নতুন বউকে সবাই কিন্তু বাড়ির কাজের মাঝে দেখতে চায় ज भलो है बहु भलो और कल ना बहु भलो ना क्यों देखें दुनिया क्षण स्थायी दुनिया जल क्षण स्थायी दुनिया क्षण स्थायी दुनिया सम्मान क्षण स्थायी आखिर चिरोस्थायी आके न्याद चर स्थायी आखिर चिरोस्थायी आके रातार चरस्थायी যদি জাহান নামের সিদ্ধান্ত হয়ে যায় জাহান নাম দল জান্নাত জান্নাতের যে নিয়ামক দেওয়া হবে এই নিয়ামক গুলো কিন্তু চিরস্থায়ী হবে আর জাহান নামের আজাদ কিন্তু অপরাধীদের জন্য চিরস্থায়ী আজাদ হবে তাই পুরা তাদেরকে সতর্ক করতেছে আখেরাতের জন্য প্রস্তুত হও আর সেই আখেরাতির প্রথম মন্দিল হলো মৃত্যু কি আখিরাতের জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে শুরু হয় মৃত্যুর মাধ্যমে আখেরাতের জীবনটা শুরু হয়ে যায় হাদিসের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম তিনি অ্যাকসেপ্ট করেন একজন ব্যক্তির যখন মৃত্যু হয়ে যায় তাকে যখন কবরের মাঝে রাখা হয় ইদ একবির মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয় আপনার মাল দুই প্রেরেস্টা তার কাছে আগমন করে আর সেই কবরের মাঝে তাকে প্রশ্ন করা হয় তারপর দ্বিতীয় প্রশ্ন হয় অমা দিন উত্তর দাও তোমার দিন কি তারপর দ্বিতীয় প্রশ্ন হয় অমান রীত অফি বোন কে সেই রসুলকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে দেখেন দুনিয়ার জীবনে যাদের জীবন তো ভালো হয় যারা আল্লাহ আল্লাহর রসুলেরকারী বান্ধব হয় সুন্দর আলোয় যাদের জীবন আলোকিত হয় শিরিপ মুক্ত যাদের জীবন হয় যারা তৌহিদ বিশ্বাসী হয় তারা তো উত্তর দেয় রব্বি ম আমরা তারা প্রতি ইমান এনেছি এবং তাকে সত্য বিশ্বাস করেছি এই প্রশ্নের উত্তর সঠিক কবরের মাঝে যারা দিতে পারে घोषणा करबर मेलत पोशा तक तब कठिन सिद्धांत है तरफ कबर टाइम जहांगल गणत है जहांगल बिछाना ते कबर माध्य दवा है जहांग न पोशा অনেকের জন্য এটা জাহাঙ্গের এরপর দীর্ঘ সময় আখেরাতির জীবন যে শুরু হল এই কবরের জীবন এই কবরের জীবন এই জীবনের মাঝে দীর্ঘ একটা সময় মৃত ব্যক্তিদেরকে থাকতে হবে তারপর একটা দিন আসবে মহান রকবুল আলমিনের হবে। এই দুনিয়ার ব্যাপারে পায় চালা হবে এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হবে আলফারিয়া মলফারিয়া মহান রব্বুল আলমিন কোরআনের মাঝে সতর্ক করতেছেন এক মহা দুর্ঘটনা ঘটবে সেই মহাদুর্ঘটনা তুমি কি জানো মালা আদর সেই ঘটনা কি জানো তুমি আগু দুর্গা আলহা একদিন আসবে প্রবল ভাবে ঠিকিয়ে তোলা হবে জাতির আগু আসা আলহা জমিন তার ভিতরের সমস্ত বুঝাগুলোকে বের করে দিবে পাহদা লুকিভাবে তোর এমন একদিন আসবে সিংহার মাঝে ফুটকার দেওয়া হবে ওয়াহিদা একটি মাত্র ফুটকার দেওয়া হবে ওয়াহিদা প্রচন্ড ভাবে পাহাড় পর্বত পূর্ণ পৃথিবী আসমান সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেদিন এক মহা দুর্ভোগ সংগুটি হবে আকাশ ফেটে যাবে আকাশ ফেটে যাবে সেদিন ইদিন কুড়ান দিব সেদিন তো আর জু না তোমাদেরকে মালিকের সামনে উপস্থিত করা হবে যে ব্যক্তি অনুপরিমানে ভালো কাজ করবে যারা তা দেখতে পাবে আমল মিস লোকেরা সেই দিন আমল নামা কে হাতে পুর বলবে এটা কেমন আমল নামাগীর আমার জিন্দিগির ছোট বড় সমস্ত কাজগুলোকেই তো সব কিছু সেদিন মুখ আমি সেলাই করে দিব কত কালিমুনা তাদের হাতগুলো গুলো আমার সাথে কথা বলবে সাধু আর্জুন তাদের পা সাক্ষ্য দিবে বিমা কানু সদরাম গুলু কি তরফ লিখিবে হাত হাতে মন কুণী দুধ দিদামি বুধি দাম বিপক্ষে তার হাত সাক্ষু দিবে তার পা সাক্ষু দিবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিবে কেউ তার পক্ষে দাঁড়াবে না বাবা পক্ষে দাঁড়াবে না মা পক্ষে দাঁড়াবে না সমাজ সমাজপতিরা পক্ষে দাঁড়াবে না সবাই বিপক্ষে অবস্থান নিবে আল সমস্ত বন্ধুরা একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাবে কেউ পক্ষে দাঁড়াবে না একজন আরেকজনকে দোষারোপ করবে একজন আরেকজনের উপর দুষ্টাপ থাকবে শরীর সেদিন আর জাতকদের অনুসরণ না করে আমরা প্রধান প্রতিপত্তিশীল বিত্তশালী আর ক্ষমতা ঘরদের না করে আমরা যদি রতুলের আনুগত্য করতাম রতুলের পথ যদি ধরতাম আজকের এদিন দিন আমরা বিপদগ্রস্ত হতাম না সেদিন হবে কঠিন আত্মের দিন কিন্তু সে আত্মস করে সেদিন মুক্তি পাবে না সেদিন শয়তানকে পর্যন্ত মানুষ যখন তুষারূপ করবে মালিক শয়তান কেউ কথা বলার সুযোগ দিলেন শৈতান শয়তান সেদিন কথা বলবে হয়ে যাবে জাহান্ন দিবে গুলাল করেছেন শয়তান ভাষণ দিবে লা আজকের দিন তোমরা আমাকে গোষ্ঠী করো না বলুমু নিজেদের অপরাধের জন্য নিজেদেরকে স তোমাদেরকে আল্লাহ তো সত্য ওয়াদা দিয়েছিলেন আল্লাহর নবী সত্য ওয়াদা তোমাদেরকে শুনিয়েছিলেন জাল্লাতের ওয়াদা তোমাদেরকে শুনিয়েছিলেন জাহ নামের সাত্তির তোমাদের তোমাদেরকে শোনানো হয়েছিল আমিও তোমাদেরকে আমার দাওয়াতে সারা দিয়েছ আমাকে দিছো কেন তোমরা তো কোরআনের দাওয়াত কোরআনের দাওয়াতে সারা দাউলি তোমরা তো দাওয়াতে সারা দাও করু না চুরান্ত সিদ্ধান্ত মালিকের হলো এই যারা মন্দ কাজ করবে তাদেরকে মন্দির শাস্তি পেতে হবে আর পুরুষ হোক নারী হোক যারা সৎ উপর জীবনকে গড়ে তুলবে তারা এই প্রবেশ করবে তাদেরকে বিন্দু মাত্র করা হবে না সেই জান্ন যদি আমরা চাই আমরা যদি আখের আনাতি যদি হতে চাই আমাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহ এবং রসুলের নির শর্ত আমি করতে হবে রাজি আপিনা আজকের মহাপান্ত নিতে হবে আমরা আল্লাহ অনুসারী আমরা অন্যত মহাম্মতির এক একজন সদস্য হিসেবে নিজেদের জীবনকে গড়ে তুলবিলা